পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবিলি মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবিলি মন্ত্র এ যে শোষণ জুলুম নির্যাতনের শোষণ জুলুম নির্যাতনের মস্ত বড় এক যন্ত্র পোষ্টি গণতন্ত্র শয়তান ইবিলি মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র মন্ত্র। মুক্তি নেই এই তন্ত্রে মন্ত্রে আসল মুক্তি কোর আনে শান্তি নেই এই তন্ত্রে মন্ত্রে আসল শান্তি কোর আনে তাই সব মতবাদ ভেঙ্গে চুরে আল্লাহর কাছে তবা করে সব মতবার ভেঙ্গে চুরে আল্লাহর কাছে তবা করে শক্ত হাতে ধর কুরআনি শাসনতন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শৈতান ইবলি মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শৈতান ইবলি মন্ত্র छत्र छाय इसम कायम करतेम करते तुरस्क देख ठंडा माथा एक बलजेरिया तुरस्क देख ठंडा माथाय एकटू भाबुल देखें सब सम्पन्न जिहदी मुक्तर मंत्र পশ্চিমাদের গণতন্ত্র শৈতান ইবিলিসের মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র মন্ত্র। এ যে শৈতান ইবিলিসুম নির্যাতনের নির্যাতনের মস্ত বড় এক পশ্চিমাদের গণতন্ত্র শৈতান ইবলিসের মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শৈতান ইবিলিসের মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবলিসের মন্ত্র পোষ্টি গণতন্ত্র শয়তান ইবলিসের মন্ত্র